الحمد الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من سرورنا نسخنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يبره له فلا هاديه لا ونشهد أن لا إله إذا الله وحده لا شريك لا ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله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 فتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحذروا وأبشروا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياءكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تستهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وَمَنْ نَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَى إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِعًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وقال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحا خير, خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام محترم درستر فضل मजमा आवाज आता भाई मिले मिले बसें जर जार जगह बस आगे मजमार संगे लेगे, लेगे बसि सामने फाका जगह পুরা করে বসে কারণ এটা তো কোন দুনিয়া দারি না সুন্দর করেই করে কি করে ভাই সুন্দর করে করে না প্রত্যেকে কি চায় কাপড়টা সুন্দর হোক কি বলেন চাই কি চায় না খানাটা ভালো হোক এটা চাই কি চায় না ভাই ঘর বাড়িটা যেমন তেমন করে উঠাইবো না একটু প্ল্যান করে সুন্দর করে উঠাইব চায়নি ভাই এটা তো দুনিয়ার সব জিনিসই মানুষ সুন্দর চায় সুন্দরটাকে মানুষ পছন্দ করে মানুষ সুন্দরকে পছন্দ করে অসুন্দরকে পছন্দ করে না আল্লাহ যিনি সমস্ত সৌন্দর্যের আধার সব সুন্দর কে তিনি সৃষ্টি করছেন কি বলে দুনিয়াতে যত জিনিস সুন্দর লাগে এই সব খেয়ে সৃষ্টি করছে ভাই পাল্লা খেলা কেমনে অসুন্দর কে পছন্দ করবে পাল্লা তারাও তো সুন্দরটাই পছন্দ করে যে আল্লাহ তালা বলছে অনান্য আখটা মুখাম্মা কার সুন্দর হবে যে আল্লাহ থেকে মানুষকে ডাক্তার তোমাদের পর্ব বিগারের তরফ থেকে যা কিছু তোমাদের জন্য নাজিল করা হইলো এটাকে সুন্দর পালন করো কিভাবে পালন করো ভাই সুন্দর ভাবে পালন করো হায়াতা বলু আই কোম মাসান সৃষ্টি করছে না হায়াত দে আর মরার কি দরকার বানাই দিয়েছে চলতো চিরকাল চলতো দুনিয়াটা মানুষের চিরকালের হায়াত পাই যেত পাই বলতো বৃহস্তর দুদকে দেয় চিরকালের হায়াত পাবে না যে দুদকালে কেন সৃষ্টি করলো আবার এই জন্য বলেন আমি দেখতে চাই যে কে সুন্দর করে আমল করে আমার কাছে সে উপস্থিত হবে আমার কাছে সে হাজির হবে তার টাকা পয়সা নিয়ে আয় মানুষ আমাদের দিন মৃত্যুর দিন আল্লাহ সামনে হাজির করা হবে সেদিন টাকা পয়সা নিয়ে যাবে তার বাড়িঘর নিয়ে যাবে জায়গা জমিন নিয়ে যাবে নিয়ে আদে কোরআনের কাপড়টা সুন্দর কাপড় পরে দেবে সবাই কাপড় পরে যাবে আমি নিব কানেক ছেলে বলবে বাবার এই সুন্দর লুঙ্গিটা আমি নিব মেয়েরা বলবে যে মায়ের এই সুন্দর অলঙ্কার আমি নিব তো যা সুন্দর সুন্দর বানাই ছিল সব তো যাবে তো বাবাকে কি দিবা মাকে কি দিবা তাহলে কাপড় পরাই দিব তোর কাপড়টাও সস্তা কাপড়ের কাপড় পরাই দিব দামি কাপড়ের কাপড় পরাবে ভাই রেশমি কাপড়ের পর কাপড় দিয়ে দিবে সিল্কের কাপড়ের কাপড় দিয়ে দিবে খুব দামি কাপড় দিয়ে কাপড় দিবে কাতানের কাপড় দিবে বাজারে সস্তা কাপড় কি পাওয়া যায় মা বাপকে কেবরের মধ্যে দফন করে দিবে আর মা সব সুন্দর জিনিসগুলো মাগুলো এগুলি সব তারা নিজেরা ভাগ বাটারো করে নিবে ব্যাংকের টাকা পয়সা বাবায় জমাই ছিল এগুলি দু পয়সা বাবার সঙ্গে দিয়ে দিবে কি বলেন ভাই পছন্দ করে আল্লাহ সুন্দর পছন্দ করে সুন্দর হলো ভাই দিনের কামটা সুন্দর করে করি দিনের কাজটা কি করে এই সুন্দর কামটা বেকার দিয়েছে মানে খুব সুন্দর করে তুমি বাকাত দিলকে পরিষ্কার করা আমার জন্য আমার মোহাম্বতে দুনিয়ার কোন উদ্দেশ্য মধ্যে সামিল ছিল না তোমারও কিছু নাম হোক তোমাকেও কিছু লোকেরা বাধা দেখ বড় দান বড়দাতাম বলেন এদেরকে নিয়ে আল্লাহ সর্বপ্রথম দুদককে প্রচলিত করবেন আলেন হাজির করা হবে জিজ্ঞাসা করা হবে তুমি এলেন কি জন্য শিখছি না আপনার জন্য শিখছিলাম আর কোনো উদ্দেশ্য ছিল না লোকজনকে লোকেরা তোমাকে বড় আলেম বলবে দুনিয়াতে তুমি যা চাইছো তা হয়ে গেছ লোকেরা তোমাকে একেবারে বড় আলেম বলছে আজ আমার কাছে তোমার কোনো পাওনা নাই তাকে জাহান নামে উপর করে ফেলা হবে একজন ধনী ব্যক্তিকে হাজির করা হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে তো আমি মাল দৌলত বি মানুষ মনে করে আমি বিক্রি করে কামাই করি আমার লেখাপড়ার কারণে আমি মাল কামাই করি না না মানুষ যা দুনিয়াতে রুজি পায় মাল দৌলত যা কিছু নিয়ামত পায় সব নিয়ামতি আল্লাহ পাকে তরফ থেকে হয় আল্লাহ কাউকে বেশি দেয় কারো কম দেয় লোক বেকার শিক্ষিত কোথায় বলে একজন অশিক্ষিত বকলম যে চিপস হয়ে দেয় নিজের নামটা করতে পারে না সে বিরাট ফ্যাক্টরির মালিক বিরাট কারবার মালিক শিক্ষিত যুবক তার কাছে কারণ আমি তো শিক্ষা দিক্ষা নাই শিক্ষিত যুবককে নিয়ে আমার কারবার করবে শিক্ষিত যুবক চাকরি করতেছে চাকরি তো সুন্দর বাসায় শুদ্ধ বলে আর একেবারে গালির ভাষা যদি বলে চাকর চাকরগিরি করতে গালি দিলে চাকরগিরি করে আর একটু সম্মান করে চাকরি করা তো তো চাকরগিরি করা লেখাপড়া শিখে একজন বকলমের অধীনে চাকরগিরি করতে লেখাপড়া বকলমকে আমরা লাখ কোটি কোটি কোটি বানায় রাখছি মানুষ নিজের বুদ্ধি নিজের শিক্ষা রোজগার করে না যা সব গেলে যা খেলা বেলায় জীবন ভর খেলেই ও চায় আমি তো ধনী হয়ে যাই কিন্তু ধনী আর হওয়া হয় না খেলা ফেলতে মরে নে রিক্সাওয়ালা রিক্সা চালায় তো সে তো মেয়ের মতাম শিক্ষা দীক্ষা মানুষের জ্ঞান মানুষের বুদ্ধি মানুষের শরীরের শক্তি এগুলি দিয়ে মানুষ দুনিয়া কামাই করে না দুনিয়া রোজগার করে না बुद्धिमान पाए बड़ सुंदर कृष्ण लिखे एक जन लोक गेचे तो एक जन लोक रास्तार गातला दाड़ा চ্ছা আমার গাঁদায় দাগা আছে পিছিয়ে তুমি আমার পিছিয়ে বয়ে দাও তো সেও তার গাঁদার পিছিয়ে বস তখন দেখে গাঁদা বালায় গাঁদার মালিক যে সে গাঁদর পিঠে দুইটা বস্তা রয়েছে দুই দিকে ঝুলাইয়া জিজ্ঞাসা করলো ভাই বস্তার মধ্যে কি বলে একটার মধ্যে গম আর একটার মধ্যে মাটি বালু বালুটা কেন বলে মিয়া বুঝলাম আমার কাছে গমের বস্তা একটাই ছিল একটা বস্তা গাদার পিঠে কেমনে লই এই জন্য আর বস্তার মধ্যে বালু ভয়রা দুই দিকে ঝুলাইয়া কারণ গাঁদার পিছিয়ে যে লোকটা বসছে সে লোকটা বলে ঝুলেই নিতে হবে দুই দিকে একটা খামাকা বস্তা লইলে কি জন্য কারণ গাঁদার মালিক চিন্তা করে আরে আমার তো মাথায় ঘরে নেই এই লোকটা ভারী বুদ্ধিমান লোকাম বোকা ঠিকই বোকা করতে এই লোকটা যে আমার চেয়ে বেশি বুদ্ধি রাখে আমি হলাম বোকা সে হলো বুদ্ধিমান তাই বোকা হইয়া এত জায়গা জমিনের মালিক এই লোকটা না জানি কত জায়গা জমিনের মালিক জিজ্ঞাসা করে ভাই এই বাজারে কয়টা দোকান আছে আপনার লোক আরে আমার যদি এই বাজারে থাকতো তাহলে আমি তোমার কাঁথায় ছড়ি আমার গিজুড়ি তো গাথা থাকত বলে শুনছি বুদ্ধিমান লোকেরা তাদের ধন সম্পর্কের খবর আরেকজনকে বলতে চায় না ঠিক আছে তুমি তোমার দোকানে কথা না কইলে আমার তুমি এটুক বল আমি গাছপালায় ছাড়াই থাকি তোমার গাথায় ছড়ানোর জন্য আমার নিজের কাঁথা থাকতো একটা একটা করে অনেক কিছু জিজ্ঞাসা করছে সবটার জবাবই সে বলছে যে আমার ভাই কিছু নাই আমি ফকির কাল্লাস এখন ওই লোক চিন্তা করতেছে যে এত কথা কি মিথে কথা কয় সত্যি কিছু নাই তা এখন সে চিন্তা করতেছে বলে আমি বোকা ধনসম্পদের মালিক আর এই হলো বুদ্ধিমান এ হল ফকির বুদ্ধিটা খুব খারাপ জিনিস আমার বোকামের কারণে আমি ধনসম্পদের মালিক হয়েছি আর ও বুদ্ধির কারণে তার ফকির হয়েছে বুদ্ধিটা খুব খারাপ জিনিস এই কথা মনে করে সে লোকটাকে বোধ করছে নেওয়া জলদি আমার গাঁদার বিরেতে নেমে দাও ফলে কেন কি না আমি চিন্তা করে দেখি তোমার বুদ্ধি সব সর্বনাশের মূল তোমার সঙ্গে আমি কিছু সময় যদি থাকি তা আমার ভয় হয় যে আমার সম্পত্তিও স্বপ্না নষ্ট হয়ে যায় তাহলে তুমি তাড়াতাড়ি আমার গাদার বিরেতে নাম না কোন দিকে রা পিছের দিকে আমি সামনের দিকে যাবো কারণ আমি জানি আমি চাই না যে তুমি যে রাস্তায় চলাও সেই রাস্তায় আমি চলি কারণ আমার ভয় হয় তোমার রাস্তায় চলি তাতে যদি আমি চলি তাতেও আমার হয়তো সম্পত্তি নষ্ট হয়ে যেতে পারে তোমার বুদ্ধির কারণে मौलाना रुबील मानुषी मानुसर कारण बुद्धिमान लोकता हलो फको धन सम्पे मालिकार बन आल्ला जान सम्पाल बनाया दुनिया धन सम्पद फिर बनाए दक्ला যাকে মাল কম দিছে তারা ঠকাই দিচ্ছে যাদের মাল বেশি দিচ্ছে ভাগ্যবান হওয়াটা মাল হওয়া আর মাল না হওয়ার উপরে নির্ভর করে না হলো নাগ্যবান দুর্ভাগ্য এটা নির্ভর করে হইল যে কে আখেরাতের জন্য কামাই করে আসছে কে আশেরাত কে ভুলে আসছে যেখানে থাকতে হবে খবর বাসি খবরে গেছে তারা কি কোনদিন ফিরে আসবে না ফিরে আসছে কারো ফিরে আসবে না ফিরে আসে খবরে তারা যতদিন চাইবে খবরের জিন্দি কাটা কেমত ময়দানে উঠবে ক্যামতোর ময়দান থেকে বেহেস্ত দুদকের ফসলা হবে যে বেহেসতে গেল সে হলো ভাগ্যবান খুললো না সিনা মত না বুঝু ওরকম যাও মালা তোমার জোহ থেকে রিবাহু মানে স্থান পরিবর্তন করবে এখানে কেউ চিরকাল থাকবে না যত বড় শাহি বালাখানা বানাও এটা থেকে তোমার জানাজা বের হবে একদিন তোমার জানাজা বের হবে একদিন তোমাকে মরতে হবে যত বড় রাজত্ব জুটাও একদিন তোমাকে তোমাকে একদিন মরতে হবে দুনিয়া ছাড়তে হবে ওই যে বললাম দুনিয়া যখন ছাড়বে তো দুনিয়া থেকে কাপড়ের কাপল ছাড়ার কিছুই নিবে না অনেকে তো কাপড়ের কাপড় জুটে না অনেকের তো কাপনের কাপড়ও জুটে না কাপড় দুনিয়া থেকে যখন যাবে তো কাপড়ের কাপড় ছাড়া কিছুই সঙ্গে যাবে না সব এখানে দেখে যাবে কি নিয়ে যাবে বলে ইমার আর আবল নিয়ে যাবে দিলের ভিতরে যে জিনিসকে রাখছে যাবে আর শরীরের অঙ্গ প্রতঙ্গ নিয়ে যা সে আল্লাহ তার অটল নিয়ম যেটার মধ্যে না প্রত্যেকের দিল প্রত্যেকের দিলের ভিতরে যা আছে এতে যাবে আর প্রত্যেকের শরীরের আমল গুলি যাবে শুধু चो दिया कान दिया मुख दिए कथा हाथ दिया चलते अंधकार लोक समाजे अथवा निर्जने যেখানে সে থাকুক না কেন বলে দু তোমরা যা করো সব তারা জানে তারা লেখে আমল পের হয়েছে আমল লেখা হইতেছে সংরক্ষণ হইতেছে আমল গুলি সংরক্ষণ হইতেছে বিলের ভিতরে ইমান বলে জানেন কি ভিতরে যা আছে তাকে বাহির করা হবে এ কথা বললে চলবে না জায় আল্লাহ আমি তো ইমানদার ছিলাম বলেন না তোমার দিলের ভিতরে যা আছে এটাকে আজ তোমাকে দেখানো হবে দেখো তোমার ভিতরে ছিল না ইমাল ছিল সেরেক ছিল না দহিদ ছিল কখনো ছিলাম বিলের ভিতরে যা স্থাপন করছে এটাকে নিয়ে আসে মরবে এটাকে নিয়ে আসে উঠবে এবং যদি ময়দানে বিলের ভিতর থেকে ওই জিনিসকে বাহির করা হবে যা সে বিলের ভিতরে স্থাপন করছিল সেখানে চালবাজি করলে চলবে না মুখ করলে চলবে না মুখ বাজি করে পারা বাজি করে পার পাবে না এই দেখো তোমার দিলের ভিতরে কি আসলো তুমি দেখো তো দিলের ভিতর থেকে যা সে দিলে স্থাপন করছিল দুনিয়াকে এটা বাইরে দেখা হোক দেখানো হবে তো তার আমল ছেলে তার আমলের দফতর হাজির করবে তার আমলের দপ্তর দফতর হাজির করবে আর আল্লাহ তার দিল ছিলের ভিতর থেকে ইমান ছিল না কুপুরি ছিল না সেরেকি ছিল না ছিল এটাকে বাইর করে আল্লাহ প্রমাণ করে দিবেন যে তুমি কি ছিলা তুমি কি করছো কি কামাই করছো ভাগ্যবান হল সে ভাগ্যবান হল সে যে দিলের ভিতরে ইমানকে স্থাপন করে तो ईद के दिल मध्य स्थापन कर पा पर्त शर के ठीक कर देखें तो जार भमान जर ठीक है जन्नाते दाखिल कर चीज़ मालिक बनाए কম কম যে জন্নতের মালিক হবে সে দুনিয়ার দশ গুণ সমান জন্নতের মালিক হবে সেখানে তার আয়েস আরামে আনন্দ আমোদ প্রমোদে সবকিছু যা সে চাইবে তা সে গলা কুম্পিহা বাহিনুকম গলা কুম্পিহা বাহুল खायज कर सब खाए पूरा कर माफ कर दी बड़ दयाल् तला मेहमानदारी मेहमानदारी मेहमानदारी মেহমানকারী হবে ভাগ্যবান যে দুনিয়াতে টাকা পাইছে রাজস্ব পাইছে কাউকে কম দিচ্ছে কাউকে বেশি দিচ্ছে ফলে এই যে কিছু আসে যায় না যাকে কম দিচ্ছি সে ইমান বলা হয় তো সে ভাগ্যবান যাকে বেশি দিচ্ছি সেও যদি ইমান বলা যাকে দুনিয়াতে মাল দৌলত হতবাগা আর যাকে মাল দৌলত সেও যদি বেঈমান হয় সে দুনিয়াতেও হতবাগা হত বাগা সেই মেরে মহাতাম দোসটা বুর্গ দুনিয়ার এই জিন্দিগি বড় গুরুত্ব রাখে হাসি খেলতামাশার জন্য নয় আমোদ প্রমোদের জন্য এই দুনিয়ার নয় দুনিয়ার জিন্দগি খায়শ পুরা করার জন্য নয় দুনিয়ার জিন্দগি একটা বিরাট উদ্দেশ্য এবং মাসাদ আমাদের সেটা হলো যে আমরা এই দুনিয়ার জিন্দগি এমন ভাবে মেহনত করি যে আমাদের ইমান বনে আমাদের দিনের ভিতরে ইমান তেয়ার হয় দিনের ভিতরে ইমান তেয়ার হয় কুকুরী সেরেকি দিলের ভিতর থেকে বাহির হয়ে যায় কুকুরি সেরে কি বিলের ভিতর থেকে বাহির আল্লাহ ইমান আল্লাহ কে দেখা যায় না কিন্তু আল্লাহর উপরে ইমান আল্লাহ তালুজরত কে দেখা যায় না কিন্তু আল্লাহ তো আল্লাহ ইমান জিন্দগি দিচ্ছেন ইমান বানাও ইমান বানাও সব নবীরা আসছেন মানুষকে এই কথা বুঝাইবার জন্য যে এই মানব জাতি ইমান বানায়াল ভাগ্যবান হবে ইমান বানাইবার জন্য মানুষকে দাবার দিচ্ছে আমাদের নবী জানাবে রসুল্লাহ সর্বপ্রথম যে সর্বপ্রথম যে আহ্বান রসুল্লাহ মক্কার জমিনে নবুত পাওয়ার পরে সর্বপ্রথম যে ঘোষণা দিচ্ছেন সেটা হলো জহান্ন মানব জাতি হা ইন্দ দেখি লাইনা হা পড় তো তুমি ভাগ্যবান হবে কামিয়াব হবে হাই পড় তুই হাই তোমাকে ভাগ্যবান বানাবে হাই এটা পড়তে কি লাগে এটা পড়তে কোনো অসুবিধা লাগে একজন অনারব তারাও দুই চারবার পনেরো দিনে করতে পারে কি বলে আরবের লোক তারা যাদেরকে বলতে তারা তো তারা বলতে পারে না এমন তো নয় কিন্তু তারপরেও তারা হাই লাল্লা অনেকে বললো না অনেকে বললো যারা বললো তারা ভাগ্যবান হইল আর যারা বললো না তারা বলতে বললো না কেন বললো না কারণ তারা এ কথা বুঝছিল তারা বলছে আমাদের এই সমস্ত মূর্তি গুলা যেগুলিকে আমরা পূজা করি এদেরকে আমরা দেখি তারা মূর্তির পূজা করে মূর্তিকে তারা দেখে এবং তারা যে টাকা দিয়া হয় পয়সা দিয়া হয় দুনিয়ার হাতিয়ার দিয়া অস্ত্র দিয়া সবকিছু দিয়া হয় জনবল দেওয়া হয় মাতবী সরকারি দিয়া হয় বুদ্ধি দিয়া হয় জ্ঞান দিয়া হয় সবকিছু দেয় তো তারা বলে যে এই সব বাদ দিয়ে কিছু দিন কিছু হয় না যার থেকে আমি হইতে দেখি তার থেকেও আমি বলবো যে হয় না এটা তো বড় আশ্চর্য কথা তার থেকে হয় এ কথা আমি স্বীকার করবো তো কোন যাকে আমি দেখি না তার থেকে হয়ব আর যেখান থেকে হইতে দেখতেছি আমি আমার চোখ দেখে আমি বলবো যে এখান থেকে হয় না এটা তো বড় কথা। সূর্য আলো দেয় আর আমি বলব যে সূর্য আলো দেয় না চাঁদ আলো দেয় আমি বলব যে চাঁদ আলো দেয় না আমি খানা খেলে পেট ভরে আমি বলবো যে না খাইলে পেট ভরে না খাওয়া পেট ভরে না পানি পান করলে আমার পিপাসা দূর হয় আর আমি বলবো যে পানি পানি দ্বারা পিপাসা দূর হয় না আমি ওষুধ খাইলে আমার রোগ ভালো হয়ে যায় আমি দেখতেছি আমি অনুভব করতেছি আর আমি বলব যে না ওষুধ দিয়ে রোগ ভালো হয় না আমি দেখি যার হাতে অস্ত্র আছে শক্তি শক্তিশালী সে অস্ত্র দিয়ে একজনকে কত করে দেয় হত্যা করে দেয় আর আমি বলবো যে না যার হাতে অস্ত্র আছে সে হত্যা করতে পারে না সে কারোর মৌটের মালিক না সেও কাউকে মারতে পারে না আল্লাহ মৌত দিবেন এটা আল্লাহর দাবি আল্লাহ দুস ওই কোথায় শোনাই দিয়েছেন যে দেখো হায়াত আর মৌ আল্লাহ আল্লাহ তালা যাকে হায়াত দেয় সেই হায়াত লাভ আল্লাহ তালা যাকে মৃত্যু দেয় সেই মৃত্যু মরণ করে কেউ কাউকে মারতে পারে না গাছের নিচে শুয়ে আছেন তলোয়ারটা গাছের সঙ্গে ঝুলাই রাখছেন রসুল্লাহ ঘুমন্ত অবস্থা কাফের বেদুইন নিয়ে আসে তলো মুক্ত করলো খোলা থেকে কে বাঁচাবে তুমি আমার হাতে তলোয়ার তোমার কোন সাহায্যকারী আশেপাশে নাই আর থাকলেও তাদেরকে ডাকবার আগে আগে তারা আসবার আগে আগে এক কোপে তো আমি শেষ করে দিতে পারি তোমাকে ধরবার আগে আগে তোমার সাহায্য করার আগে আগে মাথার উপরে তলবা তলব আর সে বলতে আমার হাত থেকে বাঁচাবে কি বললেন আল্লাহ আল্লাহ বাঁচাবে এত কাছে তলব মাথার উপরে ধরা তলবার খোলা তলবার সেখানে রসুল্লাহ সর আলি বলতেছেন কথা আল্লাহ হচ্ছে তুমি না তুমি আমাকে কত করতে পারবে না হত্যা করতে পারবে না এক আমার কোনো নাই কোন দূরত্ব নাই সে দৌড়াই আসা মারব হয়তো আইতে পারে না না পারে পৌঁছতে পারে না না পারে মারবার আগে আমি দৌড় দিব তাহলে এতখানি ব্যবধানও নাই একেবারে মাথার উপরে তলবার ধরা আর সে জিজ্ঞাসা করতেছে বলো তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে তার তো পূর্ণ বিশ্বাস যে আমার হাতে তার মৃত্যু আমি যদি তলবার মারি তো সে মরে দেবে আর আমি যদি তলোয়ার ছেড়ে দিই সে বেঁচে দেবে তো তার জীবন মৃত্যু আমার হাতে সে তো এই কথা বিশ্বাস করতেছে রসুল পাঠ সল্লা কি বিশ্বাস করতেছেন জীবন মৃত্যু তোমার হাতে নয় জীবন মৃত্যু কার হাতে আল্লাহ সেই জন্য এইরকম পরিস্থিতি কি বলতেছেন তোমাকে কে বাঁচাবে বলে আল্লাহ তোমার যে আল্লাহ কালার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার হাত কাঁপতে লাগলো তার শরীর কাঁপতে লাগলো ধরছিল এটা ঢিলা হয়ে গেল তলবাগটা পড়ে গেল না যে তলবাগটা মারে তার এই শক্তিটা কে রহিত করলো হঠাৎ মির্জি রোগে ধরলো তো মির্জি রোগে ধরলো ধরছে আর কি আল্লাহর নামের মধ্যে এরকম তাছির যে মিরগি রোগে ধরায় হয়েছে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তার ভিতরে মিরগি রোগ बड़ो शक्तिर नाम कलम सत्य अल्लाहर कलम सत्ये समस्त दुआ रसुल्लाह सल्लाह उम्मद के शिखे सब अल्लाह तरफ थे ওই সমস্ত দোয়া দি সব খবর কারণ আল্লাহ নিজে শিখাইতেছে একদিনের সেরা আল মুস্তাকিম সুরায় ফাতে মধ্যে সার কালাম আল্লাহ কি নিজে বলতেছে আমাদের কে আমার কি হেদায় আমাদেরকে বলতে বলতেছে ভাই আমাদেরকে বলতে বলতে আল্লাহ আমরা আমরা বলতেছি কথাটা কার্লা আল্লাহ নিজেই দিচ্ছে তুমি এইভাবে বলো তো কোন ব্যক্তি যদি কোন ধনীয় লোক কোনো বড় লোক কোন দুনিয়াতে ক্ষমতাশালী লোক সে যদি কোনো লোককে বলে যে তুমি আমার কাছে এইভাবে দরখাস্ত টা লিখে নিয়ে আসো আমি এটা সই করে দিব পাশ করে দিব তো সে যদি ঠিক ওইভাবে যদি বলে যে না তোমার এই দরখাস্ত গ্রহণ করি না তো সে বলবে যে আপনিই তো লিখে দিলেন আপনিই তো কইলেন এইভাবে লেখা আনতে আর আপনি নিজের হাতে লিখে দিয়েছেন দরখাস্তা আর যে আমি লেখা দিলাম তুমি তোমার হাত দিয়ে আমার সামনে রাখো আমি তো তাই করলাম এখন গ্রহণ না করার চেয়ে তো তার দরখাস্ত গ্রহণ হবেই হবে কি বলেন কোনো বড় লোক কোন ক্ষমতাশালী লোক কাউকে যদি নিজে হাতে দরখাস্ত লেখা দেয় আর বলে এই দরখাস্ত এই লেখাটাই তুই আমার সামনে পেশ কর আমি তোর দরখাস্ত পাশ করে দিব সেটা পাশ হইতে আর কোনো আমার আমার তো পাশ হয়ে গেছে কি বলে তো আল্লাহ স্বয়ং যে দোয়া শিখাই দিছে এইভাবে বলো সেগুলি কবুল হয়েছে আর কোন সন্দেহ আছে সন্দেহ ওগুলি কবুল হয়ে মহাদোয়ার মধ্যে আল্লাহ আল্লাহ যে দোয়া ঠিক আছে না হাদিসের মধ্যে যে দোয়া আসছে যে চিন কি হয় না কি করব তারে কয়েছে এই দরখার্থটা আমি রেখে দিলাম তুই এটা আমার ফ্যামিলি আমি সে চিন্তা করে পাশ করে না না করে সার এটা নেয় না না নে সে বিশ্বাসই করে না সে তো দিতেই পারল না কি বলে সে আরেকটা লিখে লিয়েছে বলে আমি যে লিখে দিলাম ওইটা নি আমার সন্দেহ লাগছে আপনি ওইটা কবুল করেন না না করেন আপনারা আমার কথা বুঝতেছেন অনেক সময় বসা যায় না কি করবে শীতকাল মাটি তো গরম হইবার কথা নয় বসেন বাবা বসেন সবাই বসেন ঠান্ডা চান্ডা করেন না মেয়েরে মহানব সে যদি নিজেই সন্দেহ করে যে তারে এটা গ্রহণ করে না না করে এই জন্য আপনি ওইটা কুবুল করেন না করেন এই জন্য আরেক রকম লেখে লইলাম তোর মুখের উপরে আমি লিখে দিছি তারপরেও তো সন্দেহ আমি খুঁজে দিলাম তারপরেও তো সন্দেহ যা এরকমই আল্লাহ যারা স্বয়ং বলে দিছে এখন আমাকে বিশ্বাস হয় না এই দোয়া বললে কি কাম হইব ঘুরে আর কিছু করে আর কিছু তাবাস করার কি দরকার যেটা আল্লাহর রসুরে বলছে সব আল্লাহ পাখির তরফ থেকে বলছে তুমি ওইটা পড়ো করো যে এই দোয়া কবুল হবে আসল জিনিস হলো বিশ্বাস ইমান আল্লাহমান দাদা অসুস্থ হয়ে পড়ছে সব ডাক্তার কবিরাজ দেখছে সব ফেল সবাই বলছে আমাদের কাছে আর এটা চিকিৎসা নাই আল্লাহ আল্লা আসছে বলে আমি একটা দোয়া করে দম করে দিলে খুব দিয়ে ভালো হয়ে যাবে হ্যাঁ এত ডাক্তার কবিরাজ দেখলো ভালো হয়ে যা না আর ওনার মুখের কথায় ভালো হয়ে যাবে ওনার মুখের কথায় ভালো হয়ে যাবে এত ওষুধ এত ডাক্তার এত কবিরাজ দেখলো চিকিৎসা করলো ভালো হয়ে যা আর উনি একজন আইসে উনি বলে কি একটা কোয়া মুখে বলে দিব মুখের কথা ভালো হয় মুখের কথা কি শক্তি আছে এই কথা যখন ওই আল্লাহির কে মা বাপলে এক গালি দিচ্ছে বর মদিসের মধ্যে রাজ দরবারের মধ্যে উজির এক গালি দিচ্ছে মা বাপিলে তো গালি শুই না উদিরে চোখ গরম হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে গালিয়ে দিলে কেমন লাগে কোনটা বরদাস্ত করা যায় তো প্রেশার উঠে গেছে চেহারা লাল হয়ে গেছে রোগ চোখ লাল হয়ে গেছে শরীর কাঁপতেছে আর খালি করতেছে মহারাজ দেখছেন কিরকম বেয়াদ লোক আমাকে হুকুম দেন আমি বরদান উড়াই এরকম বেদল আমার গালি দিল আমি প্রধানমন্ত্রী মিনিস্টার তো হয়ে আল্লাহ কি বলতেছে বলে মহারাজ হুকুম দিবার আগে আমার একটা কথা শুনেল আমি একটা খারাপ কথা আমি একটা খারাপ কথা বলছি আমার এই খারাপ কথাতে এত চাষির হলো যে শান্তির সাহ চেয়ার মধ্যে বসে সুন্দর সাদা ছিল হয়ে গেল চলাচল বেড়ে গেল ওনার শরীর কাঁপতে শুরু হয়ে গেল এটা খারাপ কথায় যদি এত চাচির হয় খারাপ কথা ভালো কথায় কেন তাছির হবে না আমি এই কথাটা বুঝাইবার জন্য গাড়িটা দিয়েছি খারাপ কথাটা করছি যাতে উজির সাহেবের বুঝে আসে যে একটা খারাপ কথার মধ্যে এত তা কালাম ওটার মধ্যে ভালো কথা কেন তাসির হবে না বুঝে দাবত দিচ্ছেন কয়লা দাওয়াত না আমাদের টাকা দিয়ে অস্ত্র দিয়ে হবে না কিছু কিছু হবে না যেগুলি থেকে আমরা হইতে দেখি যার জন্য একটা লোক মাথার উপরে তলবাড়ি তারা আমি বলবো না সে আমার মারতে পারবে না আমি তো এটাই দেখি আর আমার অনুভূতি আমার জ্ঞান বলে না এই লোকটা পূর্ণ ক্ষমতা লাভ করছে আমার সে আমাকে হত্যা করতে পারে এবং আমার জীবন মৃত্যু তার হাতে আসে গেছে সে ইচ্ছা করলে আমাকে মায়েরা ভালো পারে সে ইচ্ছা করলে আমার ছেড়ে দিতে পারে কারণ সে সরকারিটা আমার মাথার উপরে ধরছে আর থাক নাই সেখানে সরকারিটা চালাই দেয় আমি শেষ হয়ে যাই আমি অস্বীকার করবো আমি বলবো যে না সে পারবে না আশ্চর্য বাবার দিচ্ছে না না পারবে না পারবে না মৃত্যু কারো হাতে নাই জন্ম জীবন কারো হাতে নাই জীবন মৃত্যু সব কার হাতে তুমি যেখান থেকে লাভ দেখো ওইখানে কোনো লাভ দিবার ক্ষমতা নাই যেখানে তুমি লোকসান কোনো লোকসান নাই লাভ লোকসান সব আল্লাহ যিনি সমস্ত জমিন আসমানকে এবং তার ভিতরে সমস্ত মখলুককে সৃষ্টি করছেন তিনি তার লাভ লোকসান তার ইচ্ছাধীন রাখছেন তিনি ইচ্ছা করলে সূর্যকে আলোকিত করবেন আর তিনি ইচ্ছা করলে সূর্যকে অন্ধকার করে দিবের প্রাক্তন দশমীর অন্ধকার হয়ে গেল সূর্যগ্রহণ হইয়া দিনের বেলায় কি হয়ে গেল রাতের মতো অন্ধকার হয়ে গেল পরবর্তী জমানায় এরকম গ্রহণ হয়েছে এখনো হয় আমরাও অনেক অনেকে গ্রহণ দেখি দেখছি গ্রহণ দেখি আমরা সূর্যের আলো কেন ভেবে দিল দুনিয়ার লোকেরা বলে বিজ্ঞান তারা একটা চিন্তা ভাবনা করে একটা এটা কারণ বাহির করে রসুলের পাখালাম বলছেন এই সমস্ত কারণ দারণ নয় কারণ হলো আল্লাহ চাইছেন যে সূর্য অন্ধকার হয়ে যাচ্ছেন সূর্য অন্ধকার হয়ে যাক হয়ে আল্লাহ চাইছেন আল্লাহ ইব্রাহিম আলী ইসলাতাম ইসমাইল আলহ ইসলামের গনায় ছুরি ধরেছে বলে বাবা আমাকে কোরবান করে দেন আল্লাহর দাবি আল্লাহর হুকুম পুরা করেছে ইব্রাহিম আল্লাহ আমি চাই না যে ছেলের হাতে বাপের হাতে ছেলে দবাই হয়ে যায় আমি তো এটা চাইছি যে দেখি আমার জন্য বাপ তার ছেলেকে কোরবান করতে তৈরি আছে কিনা তুমি মাল আমার রাস্তায় খরচ করো তো তোমার মাল দিয়ে আমি কোন খাওয়া দাওয়া করবো না আমি কোন অগামী না আমার ভরপুর সব জিনিসের ভান্ডার আমার কাছে আছে আমি সৃষ্টি শুরু থেকে সৃষ্টিকে দিয়ে আসতেছি আজও দিতেছি যতদিন আমার সৃষ্টি থাকবে আমি আমার খাজানা থেকে দিতে থাকব। দুনিয়া যতদিন থাকবো দুনিয়াতে দিবে তারপরে যেদিন দুনিয়া খতম হয়ে যাবে সেদিন আল্লাহ তারা বেশ তৈরি করছেন আমার খাজানা থেকে কষ্ট প্রযুক্তিদের জন্য পৌঁছতে থাকবে অভাব হবে না শাস্তি অভাব হবে না মানে শাস্তি দিতে দিতে আর কোনো শাস্তি নাই বোধ হয় আমার খাজানায় শাস্তির অভাব নাই আমার খাজানায় শাস্তির অভাব নাই মাথা ব্যথা নিয়ে শাস্তি দিয়ে দেয় সোকে ব্যাথা দিয়ে শাস্তি দিয়ে দেয় শুনে নেই এমন রোগ আমার খাদানায় আসে বলবে আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী এরকম রোগ শুনে নেই এই রোগ করতে গেলে এই রোগ আল্লাহর খাদানা দিকে এই রোগ করতে গিয়ে এই রোগ আমার খেয়ে আছে এদের দাবাই করো চিকিৎসা চালাশ করো চলতে যুগ পার হয়ে যায় এমন এমন রোগ আমার খজানার মধ্যে আছে যা তোমাদের চোদ্দ পুরুষ শুনে নেয় তাহলে ওই সমস্ত রোগ তোমাদের উপরে ঢেলে দিব তোমরা এদের চিকিৎসা চালাশ করে পাবে না আমি এভাবেও সাজা দিতে পারি আমি আসমান থেকে পাথর করতে পারি আমি জমিনকে বলতে পারি যে গিলা খা খাতে গিলা খেয়ে ফেলবে জমিনের উপরে তোমাদের কোনো অস্তিত্ব আর বাকি থাকবে না যেমন কারুন কে তার ধন সম্পদ সহ জমিনের মধ্যে ডুবাই দিচ্ছি শুকনা জমিনে ডুবাই দিচ্ছি পানিতে ডুবাই দিতে পারি জমিনে ডুবাই দিতে পারি তো পানিতে ডুবে গেলে তো আবার ময়রা ভাসবে জমিনে ডুবলে ময়রা ভাসবে নাকি মানে গেসতেছে গেছি মাটিতে ডুবাইছে সে রাউন্ডে তো পানিতে ডুবে জি কাপ বা কালি কাটু ওনার ইমান খান থাকা মানে আর তোর মরা শরীরটাকে সমুদ্রের থেকে বাহির করে আমি সমুদ্রের পারে ফেলবো যাতে পরবর্তী লোকদের জন্য শিক্ষণীয় জিনিস হয়ে যায় সমুদ্রের তলদেশে যে ডুবে মরছে তার লাশ খুঁজে পাওয়া কি যায় কথা তো তার লাশ কে বাহির করা বনি ইসরাহলের জন্য শিক্ষার জন্য বনি ইসরায়েলের শিক্ষার জন্য সমুদ্রের পাড়ে ফেলাইছে বলছে আমাদের শত্রু মরছে ঠিক আছে আমাদের শত্রু কে মারছে ডুবাইয়া মারছে তার লাশ কে ভাসাই দিচ্ছে আর কেরাও পানি পানিতে মাটিতে ডুবাই দিচ্ছে আর তার লাশ বলে কেমন পর্যন্ত মাটি তবে ডুবতেই থাকবে ডুবতেই থাকবে আর ভাসবে না ডুবাই ডুবেন হাসি আমি তাদের পূর্বর্তী কমদেরকে যে বিভিন্ন সাজা দিছি বলে এগুলি তাদের গুনাহের কারণে তাদের নকর মালির কারণে তাদেরকে সাজা দিছি সাজা তাদের দিচ্ছি পাথর বর্ষণ করছি কমে লুকের মাথার উপরে পাথরের গায়ে প্রত্যেকের নাম লেখা ছিল যে পাথর যার জন্য লেখা তার মাথায় বয়ে পড়ছে যে কোনো বন্দুকের গুলি না বলে কোনো সৈন্য মারছে লক্ষ্যচ্যুত হয়ে গেছে বলে না লক্ষ্যচ্যুত হয় না আল্লাহ যে গুলি মারছে এই গুলি লক্ষ্যচ্যুত হয় না খোদার ঘরকে ভাঙতে আসছিল দখল করে নেছে সৈন্যরা আব্দুল মুখ ছুটাই আমার উঠ গুলি ছেড়ে দাও বাদশাহ বলতে আসছি বলো না তুমি তোমার উঠে ভিগিরে আছো উটের মালিক আমি বাইতুল্লার মালিক আমার আমি যেহেতু উঠের মালিক এই আমি উটের ফিকির ফিকির ঘরের মালিক করবে পাথরের টুকরা তাদের ছোটের পাথরের টুকরা ঘরে যে একটা ছোট পাখি কত বড় পাথর উঠেছে ছোট ছোট পাথরই উঠেছে ওই ছোট ছোট পাথর গুলা পাখির দল ওই রূপে নিক্ষেপ করেছে। ওই নিক্ষেপ তো বাকিরা করছে কিন্তু এটাকে লক্ষ্য লক্ষ্যে পৌঁছাইছে আল্লাহ বলে ওগুলি সব নাম লেখা পাথর ছিল এমনি পাথর না মানে যত ছত্রে ফালাই দিছে যার মাথায় যেতে করে না না ওগুলি নাম লেখা পাথর কি কিন্তু পাথর প্রত্যেকের জন্য রেজিস্ট্রি করা পাথর ওই পাখি দিয়ে পাখি ফেলছে কিন্তু ওই গুলিকে তার লক্ষ্যে পৌঁছায় এই জন্য বলছে আশ্চর্য প্রকার কিছুই নেই বলে যে মেঘের বৃষ্টি যে পড়ে বৃষ্টির ফোঁটা যে পড়ে তুমি মনে করছো যত তত যেমন তেমন করে পড়ে যায় বলে না প্রত্যেকটা ফোটার সঙ্গে প্রত্যেকটা ফোটার সঙ্গে ফেরেস্তা অবতীর্ণ হয় এবং প্রত্যেকটা ফোটাকে আল্লাহ তালা নির্ধারিত স্থানে রাখতে